আসসালামু আলাইকুম আল্লাহ না আল্লাহ বল তাহ হেমিনা মন মরা হইয় না দুঃখ করিও না চিন্তা করিও না নিশ হইয়া হতাশ হইয়া আন্তমুল আলাওনা তোমরাই অবশ্যই বিজয়ী হবে ইনকুন্ত যদি তোমরা মুমিন হও বিজয়ের শর্ত হইল হওয়া আল্লাহ খবরদার নিরাশ হইয়া হতাশ হইয়া হতাশ হওয়া চিন্তা করা ফেরাসান হওয়া এগুলো মোমিনের কাজ না মমিনের কাজ হলো আন্তমূল আলাও না ইনকুন্ত তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও তাহলে মুমিনের কাজ হল মুমিন হওয়া মুমিন হলে বিজয় হবে তাহলে আপনার বিজয়ের জন্য ইসলামের বিজয়ের বিজয়ের জন্য শর্ত কি মুমিন হওয়া তাহলে আপনার দাওয়াত হবে কিসের ইমানের তাওদের তাওহিদের দাওয়াত হবে তাওহিদ যখন ঠিক হয়ে যাবে মুমিনদের মধ্যে মুমিন হওয়া মানে কি মানে তার ইমানটা হবে তাওহিদের ভিত্তিতে সেরেক মুক্ত ইমান যখন একটা দেশের একটা সমাজের মানুষের ইমান যখন তাহিদ ভিত্তিক হবে সেরেক মুক্ত হবে তখনই তারা বিজয়ী হবে কিন্তু আপনি যত চেষ্টা করেন কোনোদিন বিজয় হওয়া যাবে আল্লাপাকে স্পষ্ট করে দিয়েছেন একশো উনচল্লিশ নম্বর আয়াতে তোমরা যদি মুমিন হও তাহলে অবশ্য বিজয়ী হবে আমলের পারি। এই জন্য আল্লাহ দেন না আমরা এর আগে বলছি কয়েকটা তাপসিরে যে আপনি গ্রামের বাড়িতে আপনার জমি আছে জমি বর্গা দিবেন আপনি তো জমি বর্গা দেওয়ার জন্য আপনার বাড়ির পাশে একজন মুসলমান ভাই আছে নামাজি দিনদার খুব আল্লাহ মানুষ তা আপনি মনে করলেন যে পাশে আবার একটা হিন্দু হিন্দু আছে আমাকে আর ওই তিনিও যে তা আপনি বললেন যে আমার মুসলমান ভাইটাকে দি, দিনদার মানুষ দি। দিই দিলেন তিনি আপনার জমিনের এমন অবস্থা করলেন আপনি মাসের শেষে যখন ফসল আসলো কিছুই পেলেন না তিনি তো ওই যে দান লাগাই উনি চলে গেছেন আর ওনার খবরে নেই ওই ধানের মধ্যে আপনার সাপ দিতে হবে এটা পরিষ্কার করতে হবে এটার অনেক কাজ আছে না কিছুই করলো না করতেছে। করতেছে। আপনি যখন সময় হলো তখন আপনি দেখলেন যে আপনিও কিছু ভাইলেন না উনিও কিছু ভাইল না তাহলে আপনি পরের বছর আপনি কি ওই বুজুর্গ লোকের দিবেন নাকি ওই আরেকজন হিন্দু ভাই হিন্দু লোক সে আসে বলতেছে ভাই আমাকে দেন আমি আপনার জমিনটা সুন্দর করে সেই সুন্দর করে চাষবাস করে আপনাকে তাকে দিয়ে লাভটাকে তা আল্লাহ সুবান এই জমিনের মালিক আল্লাহ সুবান চান যে আল্লাহর জমিন সুন্দর করে সাজিয়ে ঘুষিয়ে যারা চাষাবাদ করতে পারবে আল্লাহ তাদেরকেই জমিনের দায়িত্ব দিবেন এখন আপনি মুসলমান সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার তার যোগ্যতা আছে আল্লাহ তাকেই এই জমিনের দায়িত্ব দিবেন তাহলে আমাদেরকে দায়িত্ব না দেওয়ার অর্থ হলো আমরা যোগ্যতা সম্পন্ন হই নেই আল্লাহর জমিনে দায়িত্ব দিলে এমন ক্ষুদার্ত যে একদিনে সব খাই ফেলবেন আল্লাহ হয়ে আছেন আল্লাহর এই জন্য আল্লাহ আমাকে আপনাকে এটা দায়িত্ব দেন না কিন্তু যারা এটা সুন্দর করে জমিনটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন আল্লাহাক তাদেরকে আল্লাহর জমিনের দায়িত্ব দেন এখানে আল্লাহ বলছেন ওয়ান তোমাল আলান কোন তো যখন মুমিনেরা ইমানদারেরা যখন যোগ্যতা সম্পন্ন ছিলেন আল্লাহ তখন তাদেরকে জমিনের দায়িত্ব দিয়েছেন খেলাফতের আশাদার তিরিশ বছর তারা ইমানদার ছিলেন আল্লাফাক তাদেরকে ওই জমিনের দায়িত্ব দিয়েছেন তারাই আল্লাহর জমিনে বিজয়ী ছিলেন